বাংলা মানবতা সমাধান অমন আলমদুল রবিলাম ওসলাতাম আল রসুল করিমআসি উমনতম বসানিমদিন আবাদ ফউজানকুল আতিনা ফির দুনিয়মআলফিল আখরত মিন খলাক ওমিনকুল আতিনা ফিরুন হসনা ওফিল আখরত হসনা ওকিন্নার উলায় কলহম নসিব ওমা কসবাহ সরহসাব সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফাকর্বলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ করেছেন এবং তার এবাদত বন্দীগীর আদেশ দান করেছেন তার আদেশ নিষেধ মেনে চলার আমাদেরকে আদেশ করেছেন এবং তার প্রতি আল্লাহ ফাকরাবুল আলমিন বিচার করার জন্য হিসাব নিকাশের জন্য পরকাল কায়েম করবেন আমার বিষয়বস্তু হচ্ছে আজকে আখেরাত সম্পর্কে পরকাল সম্পর্কে এই আখেরাত প্রথম কথা আখেরাতকে আমাদের বুঝতে হবে যে এই আখেরাতের অর্থ কী আমরা নিজের ভাষায় পরকাল বলে থাকি আখেরাত শুরু হয় কোনখান থেকে শেষ পর্যন্ত এই বিষয়টিকে আমাদেরকে বুঝে নিতে হবে আখেরাত মানুষের মতের সাথে সাথে তার পরকাল বা আখেরাত শুরু হয়ে যায় মত থেকে শুরু করে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত এর নাম হচ্ছে আখেরাত এর মধ্যে যতগুলি স্তর রয়েছে সমস্ত স্তরগুলির নাম হচ্ছে আখেরাতের প্রতি ইমান নিয়ে আসা যতগুলি স্তরের কথা কোরআন এবং হাদিস উল্লেখ করা হয়েছে আর যে বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলির বিশ্বাসের নাম হচ্ছে আল ইমান বিলিল আখের পরকালের প্রতি ইমান নিয়ে আসা আল্লাহরাবুল্লাহ আলমিন কোরআনে কারিমে এই পরকালের কথা বহু জায়গায় উল্লেখ করেছেন কারণ মানব জাতির সংশোধনের জন্য আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের ভয় তার ক্ষমতা তার পকড়াও এসব প্রতি ইমান মানুষকে সংশোধন করতে পারে আর মানবজাতির সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে পরকালের প্রতি ইমান যখন মানুষ পরকালকে বিশ্বাস করবে চোখে দেখে বিশ্বাস করার মতো বিশ্বাস করবে তখন মানুষ পরকালের জন্য কাজকর্মের ক্ষেত্রে তৎপর হবে মেহনত করবে পরিশ্রম করবে সংশোধনের জন্য এবং আখেরাতের বিষয়টি যদি আমাদের কিছু নাও জুটে তবু আমাদের হাই আফসুস করার কিছু নেই আমাদের আক্ষেপ করার কিছু নেই কারণ আমাদের সামনে এই ক্ষণিকের জগত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পরকালকে সুন্দর করা এবং আখেরাত যদি আমাদের সুন্দর থাকে পরকালে যদি আমি সুখময় স্থান হাসিল করতে পারি তাহলেই আমি সফল কাম এজন্য আখেরাতের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এর প্রথম স্তর হচ্ছে মানুষের মত এই মত সম্পর্কে প্রথম আলোচনা শুরু করা যাক আল্লাহ পাকরবুল আলমিন আখেরাতের কথা কোরআনী করিম বহু জায়গায় উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ ইসলাম যে ইমানের স্তম্ভের কথা উল্লেখ করেছেন তাতে আখেরাতের কথা উল্লেখ করেছেন আখেরাত সম্পর্কে মহান আল্লাহ পাকবুল আলমিন সোরে বাক নম্বর দুইশো থেকে আরো দুইটি যারা বলে রব্বানা হে রব হে প্রতিপালক ফিদ দুনিয়া আমাদেরকে ইহো জগতে দাও শুধু দুনিয়ার সুখ চাই পৃথিবীর নেতৃত্ব দুনিয়াতে ধনসম্পদের সচ্ছলতা দুনিয়াতে মানসিক এবং দৈহিক শান্তি ভোগ বস্তু এগুলি চাই ভামিনাস শুধু দুনিয়াই চাই অমাল আলাক আল্লাপাক বলছেন এদের জন্য পরকালে কোনো অংশ নেই তাহলে আল্লাপাক এখানে পরকালের কথা উল্লেখ করলেন যে দুনিয়াকেই তুমি টার্গেট বানিয়ে নিয় না এ পার্থিব জগৎকেই তুমি গন্তব্য স্থান মনে করিও না যদি তাই করো তাহলে পরকালে তোমার কোনো অংশ নেই আমাদেরকে ইহ জগতে কল্যাণ দান করো ইহ জগতে আমাদেরকে মঙ্গল দান করো অফিল আের হাসানা এবং পরকালেও আমাদেরকে মঙ্গল দান করো তাহলে মমিনের দুয়া আল্লাহাক রব্বুল আলমিন অত্যন্ত দয়াবান শিখিয়ে দিচ্ছেন তিনি যে মমিনদের দোয়া এমনটি হবে যে তারা দুনিয়ারও কল্যাণ চাইবে এবং পরকালেরও কল্যাণ চাইবে কিন্তু পরকালকে নষ্ট করে পরকালের জীবনকে অশান্তিতে ফেলে দুনিয়াকে সুন্দর করবে না বরং পরকালকে সুন্দর রেখে এই গন্তব্যস্থানের দিকে চলতে গিয়ে দুনিয়াতে যা কিছু আছে বৈধ উপায় হালাল উপায়ে তা সুন্দরভাবে গ্রহণ করবে মহান আল্লাহ এ কথা বলেছেন ওয়ালা তন আল্লাহ করেছেন হকের ক্ষেত্রে সদাচরণ করো মানে আল্লাহ পাকের নিষ্ঠার সাথে বাদতবন্দি করো মানবজাতির জাতির উপর সৃষ্টিকুলের ওপর এহসান করো সদাচরণ করো সদ করো তাদের সাথে যেমন আল্লাহ পাক তোমাদের উপর অনুগ্রহ করেছেন তাহলে আখেরাতের কথা পাক শিখিয়ে দিলেন সেখানে চিরকাল সেখানে কোন স্থানে থাকবে শেষ পরিণামে দুটো স্থান আছে একটি স্থান তোমার জন্য নির্ধারিত হবে হয় জান্নাতে যাবে আর যদি জান্নাত হারিয়ে ফেলো তাহলে জাহান্নাম ছাড়া আর কোন স্থান নেই সুতরাং পরকাল সম্পর্কে চিন্তাশীল হতে হবে পোকারিমে এই জন্য বিভিন্ন আমলের ক্ষেত্রে আখেরাতের কথা উল্লেখ করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন যে যারা রব্বানা আতিনাফি দুনিয়া হাসানা আখেরাত আখেরাতি এবং মিম্মাসাবু এদের যা কিছু কর্ম হবে যা কিছু তারা করবে তার অংশ আল্লাহ পাক তাদেরকে দেবেন পৃথিবীও দেবেন এবং আখেরাত আল্লাহ সুন্দর করে দেবেন পল্লাহ হুসারি উল হেসাব তো আল্লাহ পাক রবুল আলমিন সেই দিন দ্রুত হিসাবে নেবেন আল্লাহ পাক রবুল আলমিন আখেরাতের কথা উল্লেখ করেছেন বহু আয়াতে মহান আল্লাহ সুরসাদ করেছেন কোরআন করিমের এইরকম বেশ কিছু আয়াতে আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের সাথে সাথে আখিরাত কে আল্লাহ পাক উল্লেখ করেছেন নিশ্চয়ই আল্লাহ পাকের মসজিদকে কে আবাদ করবে ইন্না মামর মসাজিদ আল্লাহ আল্লাহর শেষদার স্থানগুলিকে মসজিদকে তারায় তারাই আবাদ করবে নির্মাণ করা শুধু নয় নির্মাণ করবে এবং দিয়ে মসজিদকে করবে মান বিল্লাহ আল্লাহ আল্লাপ নেবেন আল্লাহাক রব্বুল আলম যে সর্বশক্তিমান আল্লাহাক যে সবকিছুই দেখছেন জানছেন আল্লাহাক রাব্বুল্লাহ আলমের কাছে কোনো পাপ করে গোপন রাখা যায় না এই বিশ্বাস নিয়ে যারা জীবনযাপন করবে তারা জীবন জীবনযাপন সৎ জীবন যাপন করবে আখের এবং পরকালের প্রতি যারা ইমান রাখে বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ করবে কারণ পরকালে যেতেই হবে এবং সেখানকার জন্য কি প্রস্তুতি নিলাম তার জন্য চিন্তাশীল হইতে হবে আল্লাহ কথা আল্লাহর আল্লাহর প্রতিমালামের বহু হাদিসে রয়েছে মানকানা বি আখের ফালিয়াক আবিল ইয়াসমত যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে ভালো কথা বলেন না ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আর আখেরাতের প্রতি বিশ্বাস এই দুটি কথা আল্লাহ আব্বাকে রসুর করলে উল্লেখ করছেন সেই ব্যক্তি যেন অতিথির সম্মান করে মেহমানের খাতির তবাজু করে নবী করিম সাল্লাহ আরো বলছেন বিভিন্ন হাদিসে পরকালের কথা স্মরণ করিয়েছেন পরকালকে স্মরণ করাতে গিয়ে প্রথম স্তর থেকে আমি আমার আলোচনা শুরু করব আর তা হচ্ছে মত এই মতের কথা মত এমন একটি পাত্র যেই পানপাত্র গ্রহণ করতেই হবে এই স্বাদ গ্রহণ করতেই হবে নবী করিম সাল আলী সাল্লাম মত কে বেশি বেশি স্মরণ করতে বলেছেন এবং মত কে হাজেমুল্লা বলেছেন সমস্ত রকমের দুনিয়ার স্বাদকে তিক্ততাতে পরিণতকারী বলে আখ্যায়িত করেছেন সমস্ত দুনিয়ার স্বাদ কে ছিন্ন ভিন্ন করে দেওয়ার বস্তু বলে আখ্যায়িত করেছেন নবী করিমসালামের সাই হাদিস আকসের হাজেমিল্লা यानी अल बस ध्वसकारी बेशी बेशी वस्तु के विषय करो अर्थात मद के बीच बसन शुद्ध मद शब्द सरण करद के बसि बस मान एक मरते बल्कि नई कारण एक दुनिया प्रत्येक जति ममिन हम और काफे हक मुस्लिम हक আর অমুসলিম হোক সৎ হোক আর অসৎ হোক আস্তিক হোক আর নাস্তিক হোক সমস্ত নেই যে ব্যক্তি সত্যিকার অর্থে মমিন যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলিম তার অবশ্যই বিশ্বাস আছে এবং তার জন্য কর্ম করবে সুতরাং মতকে বেশি বেশি স্মরণ করতে হবে যা দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় मी जगारे नष्ट कर दे मते जा प्रस्तुति बार मत आसले तुम्हार कर्म दरजा बंद আমিফ মাদানি আর আপনারা দেখছেন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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে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 কিছু দেখে বাংলায় বলছিলাম মত সম্পর্কে যে আমাদেরকে প্রত্যেককে মতের স্বাদ গ্রহণ করতে হবে মহান আল্লাহ কোরআন করিমের কয়েকটা আয়তের সাত করেছেন কুল্লো নত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতেই হবে সিদ্দিক রাজি আল্লাহ যখন মোদিনা হিজরত করে আসলেন বেলার রাজি আল্লাহ তালান তার সাথে হিজরত করে আসলেন আসার পরে তারা অসুস্থ হয়ে যেতেন মদিনার আবহাওয়া তাদের শরীরের স্বাস্থ্যের অনুকূলে ছিল না প্রথম দিকে নবী করিমের দুয়ার বরগত মদিনার আবহাওয়া পরে ভালো হয় খুব বেশি জ্বর হয়ে যেত অসুস্থ হয়ে পড়তেন তখন তারা কবিতা পাঠ করতেন কবিতা আবৃত্তি করতেন ফি আদনা মিন রয়েছে। যে প্রত্যেক মানুষের ওপর কোনো সকালে আক্রমণ হইতে পারে মতের আক্রমণ হইতে পারে যে কোনো দিন মানুষের ওপর এই মতের আক্রমণ হইতে পারে মত হানা দিতে পারে बस पचिस त्रिस चल्लिस बचर बाजब सूतरा क्या कर्म भलोब नाम भलो क्ज करब এই পাপ গুলি কিছুদিন করে নি আচ্ছা তারপরে ছেড়ে দেব এই ধরনের ধ্যান ধারণা অধিকাংশ যে সমাজে ছড়িয়ে আছে এতে মানবজাতিকে পাপে লিপ্ত করেছে মত অত্যন্ত নিকটে অলমাকে না একদিন আসবে প্রত্যেকের মত এসেছে এবং আসবে আল্লাহ ফাকর রাব্বুল আলমিন নবীর রসুলগন এই তার নীতিমালা থেকে সন্নাতুল্লাহ থেকে আল্লাহ ফাকর রবুল আলমিনের যে পৃথিবীতে হায়াত এবং মত কেন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে যাচ্ছে কার আমলের কোয়ালিটি কার এবাদত বন্দীগীর সুন্দর হচ্ছে এবং সুন্দর করে পরকালের জীবনটাকে সুন্দর করার জন্য সে যাচ্ছে মানুষের মত তাহলে আসবে এতে কোনো সন্দেহ নেই এবং মতের পরে একটি বিশাল জগৎ রয়েছে সেই জগতের নাম হচ্ছে আখেরাত মতের জন্য আল্লাহ পাক সময় নির্ধারিত করে রেখেছেন সেই সময়ের আগে অথবা পরে হবে না দুনিয়ার কোন শক্তি মানুষের মতকে এগিয়ে নিয়ে আসতে পারে না যে তাড়াতাড়ি এক মেরে দেব আর সারা দুনিয়ার তাকে যদি তাও রাখতে পারবে না মহান আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারিত সময় যখন চলে আসবে তাতে কোন রকমের বিলম্ব হবে না আল্লাহ পাক আরো এর সাদ করেছেন আল্লাহা কোন ব্যক্তিকে আল্লাহ নির্ধারিত আলমিন এবং এই মতাদ করেছেন ইন্দাহ আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে রয়েছে কেয়ামত কখন হবে পরকাল কখন হবে তার জ্ঞান ওয়াইস বৃষ্টি বর্ষণের জ্ঞান রয়েছে ওয়াই আলাফিল আর হাম নিজের সম্পর্কে না অন্যের সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া অমা তাদের তামুদ এবং কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে কোন ভূমিতে তার মৃত্যু ঘটবে দেখা যাচ্ছে যে কোথায় সে बाल्य जीवन छो कीवन छ मतला पोचिन कल्पनाल्लाधारित करतलो असत लोक अवस्था असत लोकर सम्पर्के पिष्ट दे सम्पर् बेआमल सम्पर्के आल्लाब्बल आलमीन कौर करीम सद कराइज मत যখন তাদের মৃত্যুর চলে আসে যখন মৃত্যুর সময় আল্লাহন করতে পেরেছে সে টের পেয়ে গেছে আর আমার সময় নেই হাতদা আহাদব্বির জেউন আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও এর যে মানে বার বার করে বলতে থাকে আল্লাহ আমাকে আসব তোমার রাস্তায় আল্লাহ ফাকবুল আলমের পক্ষ থেকে বলা হবে কাল্লা খবরদার কশিন কালেও নয় এ একটি কথা যাসে বলছে তাকে বলতে দাও এদেরকে বলতে দাও এবং এদের পিছনে আর রয়েছে টি পর্দা রয়েছে মজবুত আর তৈরি করা রয়েছে প্রাচীর রয়েছে বার জাহ এই দুনিয়া এবং আখেরাতের মাঝখানে এই যে মত হয়ে গেল তারপরে মতের পরে যখন পরকালের দিকে পাড়ি দিয়ে চলে গেল। এলিনে অথবা সিজিনে যা আত্মা চলে গেল এরপরে একটি আর সৃষ্টি হয়ে গেছে না এইরকম এই ভ্রান্ত ধারণা যে মানুষের পুনর্জন্ম হয় মানুষ চলে যায় চলে যাওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে আসে যদি খারাপ কাজ করে যায়। তাহলে ছাগল গরু জন্ম নিয়ে আসবে অথবা সে শ্রেষ্ঠ ছিল নিকৃষ্ট হয়ে সৃষ্টি হয়ে আসবে সে সাদা ছিল কালো হয়ে আসবে সুন্দর ছিল বাঁদর হয়ে আসবে নাইসব এইসব ভ্রান্ত কথা আর যদি শতলোক হয় শতলোক হয়ে থাকে ভালো মানুষ হয় তাহলে মরে যাওয়ার পরে আবার তার পুনর্জন্ম হবে আর তারপরে সে যদি নিকৃষ্ট মানুষ থাকে গরিব মানুষ থাকে দুর্গত মানুষ থাকে তাহলে সে ভালো মানুষ হয়ে আসবে সচ্ছল হয়ে আসবে সম্মানিত হয়ে আসবে নেতৃত্ব পেয়ে আসবে সব কথা সব মিথ্যা কথা আর মানুষের মন গড়া কথা আল্লাহ থেকে যখন মতের দরজা দিয়ে চলে যাবে অমিম্বর যখন এলা অমিউব আসুন কোনো দিন ফিরে আসতে পারবে না ওই সময় বলবে পাপিষ্টরা যারা অস্বীকার করেছে যারা কপট অন্তরে মোনাফিকি রেখেছে যারা যারা যারা নামাজ ত্যাগ করেছে যারা অন্যায় কাজ করেছে তারা আল্লাহর আলমের কাছে যখন দরখাস্ত করবে আল্লাহর আলমের জবাবে বলবেন না হবে না তারা বলবে আল্লাহ যদি একটু ছাড় দিতে অবসর দিতে কিছুক্ষণের জন্য এলা কারিব সামান্য সময়ের জন্য যখন সময় চলে আসবে সামান্যতম সময় তাদের জন্য বিলম্ব করা হবে না আল্লাহ মানুষ যা কিছু তোমরা করছো করেছো আল্লাহাকেরব সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন আল্লাপাকের কাছে জবাবদেহ করতে হবে আল্লাহ হিসাবে নেবেন এই মত সম্পর্কে বলছিলাম যে অস্বীকারী কাফের তাদের যখন আত্মাগুলিকে গ্রহণ করবেন ফেরিস্তারা তখন শাস্তি তখন থেকেই শুরু হয়ে গেল পক্ষান্তরে নে সত লোকদের ক্ষেত্রে কোরআন একাডেমি আল্লাহ ফেকর রব আলমিন সুসংবাদ দিয়েছে মতের সময় যখন চলে আসে তখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় মহান আল্লাহ ইরশাদ করেছেন যারা বলল রা আল্লাহ কামু অতপর শুধু মুখে বলে থাকলো না কারণ অনেকে আজকাল মনে করে যে মুখের মন্ত্র অথবা জন্মগত এই মন্ত্র পেয়ে গেছি সুতরাং কাজ হয়ে গেছে না অটল থাকলো দিনের উপর আল্লাহ বলছেন নেমে আসে তাফসির কারণ বলছেন মতের মুহূর্তে আল্লাহ পাকবুল আলমেনের ফেরেস্তারা নেমে আসেন আর আল্লাহ তাহ ভয় করিও না ওহ জানো তুমি চিন্তিত না তোমরা চিন্তিত হো না ব্যস্ত হই না পরেশান হয়ে না ভয় আছে না দুশ্চিন্তা আছে আমরা বন্ধু ফেরেস্তারা পৃথিবীতে এবং তোমাদের মন চাইবে তাই দেওয়া হবে ওলা কুমফা মাতা দাউন এবং তোমাদের জন্য এই জাননাতে যা কিছু তলব করবে মনের কামনা বচানা হবে তাই তোমরা পাবে নবী করিম সালামের হাদিসে তাই বলা হয়েছে দুনিয়া থেকে যখন যে আহ তখন আল্লাহ পাখের আজাবের ফেরস্তারা চলে আসে অসৎ লোকদের সামনে এবং সৎ লোকদের সামনে আল্লাহ ফাকর রব্বুল্লা রহমদের ফেরেস্তারা চলে আসে আল্লাহ ফাকর রব্লুল্লাহ যান আমাদেরকে নেকামলের তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্ আ পরের জগৎ আমাল তার আমল বন্ধ হয়ে যায় সেই মুসলিমের হাদিস সেই জন্য আমল বন্ধ হওয়ার আগে নিজে আমল করে যেতে হবে কি আমার জন্য করবে না করবে এর আশা করে থাকতে হবে না তিনটি আমল ছাড়া নবিস সমস্ত কাজকর্ম নিজের বন্ধ হয়ে যায় আল্লাহাক যেন আমাদেরকে সতামরে তৌফিক দান করেন গুনা খাতা পাপ থেকে তৌবা করার যেন তৌফিক দান করেন ওসলাল নবীনা মহম্মদ ওালা আলি ও আজমাইন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 विश्वजहान परिचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफी तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित किताब बुलुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसा होकल के सुनारंत्रण देख बलुगुल माराम दरसेम्री बांग मार्ध्या छटाय पुन सम्प्रचारे पीछे